স্মিল্ল হি রোহ মে নিহু গফুর নয় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য তা নিজের জন্য হারাম করছেন কেন আল্লাহ ক্ষমাশীল দয়ালু আল্লাহ তোমাদের জন্য কসম থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তোমাদের মালিক তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় যখন নবী তার একজন স্ত্রীর কাছে একটি কথা গোপনে বললেন অতপর স্ত্রী যখন তা বলে দিল এবং আল্লাহ নবীকে তা জানিয়ে দিলেন তখন নবী সেই বিষয়ে স্ত্রীকে কিছু বললেন এবং কিছু বললেন না নবী যখন তার স্ত্রীকে বললেন তখন স্ত্রী বললেন কে আপনাকে এ সম্পর্কে অবহিত করল নবী বললেন যিনি সর্বজ্ঞ ওয়াকে ফাল তিনি আমাকে অবহিত করেছেন তু ব কদ সুল ইহে হুয়ল স ইন্ হুয় উলে হুয় জিবরি লু সু মিনিম तुम्हारे अंतर अन्या दिखे झुके पड़े तुम्हारा उभय तबा करो तब भलो कथा और जदि नबीर बिुद्धे अपर के सहा ते रेख अल्लाह जिब्राइल ए सत्कर्मपराय मुमिनगणता सहाय ऊपर फेरस्ता सहाी আশ্রু পলক কু উবদি লহু এসে জেন কুন্সলিম মুসলিমতিং মু যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন তবে সম্ভবত তার পালনকর্তা তাকে পরিবর্তে দেবেন তোমাদের চাইতে উত্তম স্ত্রী যারা হবে আজ্ঞাবাহ ইমানদার নামাজি তবাকারিণী ইবাদতকারিনী রোজাদার অকুমারি ও কুমারী হিনু কুমি সুয়ল হেজের ওপুল ফজর হেম ই কে তুন গিল্লু ما এম আলু ন तुम्हारा निजेद के ए तुम्हारे परिवार परिजन केग्निथ के रक्षा करो जार इंधन है मानूष और प्रस्थ जाते नियोजित आषाण हृदय कठोर स्वभाव फिरस्तागण तरा आल्ला जा आदेश करें तामान्य करना जाते आदेश त হে কাফির সাম্প্রদায় তোমরা আজ অজোর পেশ করো না তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হবে যা তোমরা করতে ুহ্লীন এমন তু বু ইহন আসুক عسى ربكم কুমিং عسى ربكم يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات কুম জী তখতিহল এখিল দীন آمَنُوا ম হু নো রহম্য সবাই নিহিম রবীল নো রগি ওগি ই কদী হে মোমিন গ तुमरा आल्लर काबा करो आंतरिक तौबा आशा करा जाए तुम्हारे पालनकर्ता तुम्हारे मंदकर्म समूह मोचन दे कर देवें और तुम्हारे दाखिल करबें जान्नाते जर तलदेश नदी प्रवाहित से दिन आल्ला नबी और तर विश्वासचर के अपदस्थ करबें ना तर नूर तर सामने और डान दिखे छुटछुटी कर ता बोल हे नूर के पूर्ण कर दिन के क्षमा कर ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের প্রতি কঠোর হন তাদের ঠিকানা জাহান নাম সেটা কত নিকৃষ্ট স্থান আল্লাহ কাের জন্য নুহ পত্নী ও লুত পত্নী দৃষ্টান্ত বর্ণনা করেছেন তারা ছিল আমার দুই ধর্মপরায়ণ বান্দার গৃহে অতপর তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করল ফলে নুহ ও লুত তাদেরকে আল্লা কবল থেকে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হলো জাহান নামীদের সাথে জাহান নামে চলে যাও রাহু দেখ আল্লাহ মুমিনদের জন্য ফিরাউন পত্নী দৃষ্টান্ত বর্ণনা করেছেন সে বলল হে আমার পালনকর্তা আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফিরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন আর দৃষ্টান্ত বর্ণনা করেছেন ইম্রান তনয় মরিয়াম जेत सती बजाय रेखे अतपर अभी तार्ध्य पक्ष के जीवन फूक दिए से पालनकर् बाणी और कितब के सत्य परिणत करय प्रकाशकारी एक